মানবতা বাদে উত্তম সবের কারণ এবং আল্লাহ নির্দেশ পালন করে অতিরিক্ত সাব কামায়ের যে পদ আল্লাহ বলেছেন আমার বান্ধারা আল্লাপাকি ফেলি তারপর আমার নিষিদ্ধ কাজ করে না এই অর্থে আর কি পুরা হাদিসের দিকে আমি যাচ্ছি না আল্লাহ পাক নফল এবার অত্যন্ত ভালোবাসেন তার নৈকট্য লাভের জন্য যেরকম কিছু কিছু ৩০ নাম্বারে পাশ করা যায় কিন্তু সেটা অত্যন্ত রিস্কি হয়ে পড়ে মানুষের জন্য রিস্কি হয়ে জন্য এই যে হঠাৎ নাম্বার না পাই কাজে অতিরিক্ত সিলেবাস পড়তে হয় অতিরিক্ত প্রস্তুতি নিতে হয় টিউটর এনে নাম্বার কিভাবে বেশি পাওয়া যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা করতে হয় যে ব্যক্তি শুধু পাঁচ নম্বর চিন্তা করে সে ব্যক্তি কোনোদিন ভালো রেজাল্ট করতে পারে না বরঞ্চ ফেলের সম্ভাবনা তার কাছে এসে যায় কাজে ভাই শূন্য এবং নফল আবাদত যেগুলো সেগুলাকে গুরুত্ব দিতে হবে যাতে আল্লাহর কাছে আমাদের দরওয়াজ গুরুত্ব দিতে হবে আসুন আমরা ফরজ সিয়ামের উপরে দীর্ঘ আলোচনার পরে এখন নফল কি কি আবাদত হতে পারে নফল এবাদত কিন্তু আমরা বানিয়ে করতে পারি না নফল সিয়াম আমরা কিভাবে করতে পারি নফল সিয়াম কিন্তু নিজেদের ভাব করলে। নির্ধারণ করে সেগুলোর মধ্যে সিয়াম পালন করলে অনেক সব রয়েছে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করছি আমাদের মেহমান শেখ সাইফুদ্দিন বেলাল মাদানি শেখ ইউসুফ আবদুল মজিদ এবং শেখ মাদানী এবং শেখ শহীদুল্লাহ খান মাদানী এবং পরিচালক হিসেবে আমি আপনাদের সামনে উপস্থিত আছি ক্ষেত্রে আমরা দেখতে পাইটি হলো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 দশ গুণ করে দেওয়া হবে তিরিশের অতিরিক্তা দশ গুণ করে তিন তিরিশ হয়ে গেলাম হলো সাদা সাদা যেহেতু চন্দ্রের তেরো চোদ্দ পূর্ণিমার কাছাকাছি থাকে সময় পূর্ণিমার একদিন আগে এবং একদিন পরে বিদ বলা হয় যখন জিজ্ঞাসা করা হলো সোমবারের দিন সিয়াম পালন সম্পর্কে তিনি বলছেন এইভাবেই হাদিসে এসেছে যে এই দিনটিতে আমি জন্মলাভ করেছি এবং আমাকে এই দিনটিতে নবাদ দেওয়া হয়েছে তাই আল্লাহ রাসুল সাল্লাম মূলত এখানে দুটি দিক আল্লাহ রসুল সাল্লাহ সোমবারে রোজা রাখাটা ভালোবাসতেন বা পছন্দ করতেন দুটি কারণে দুটি তিনি নিজে বলেছেন একটি হলো এই দিনটিতে তিনি জন্মলাভ করেছেন এবং এই দিনটিতে তাকে নবওয়াত দেওয়া হয়েছে অপর একটি কারণ হলো যেটি অন্যভাবে তিন বিজির হাদিসেও এসেছে রাসুল সাল্লাম বলেন যে আদম সন্তানের আমলগুলি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 অথচ বারোই রবিউল প্রতি বছর কখনো সোমবার হয় না মূলত প্রকৃতপক্ষে আল্লাহিসের জন্মদিবস হলো সেটা হলো সোমবার এক হলো সোমবার কিন্তু তারা সোমবার কে কখনো পালন করে না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 দিবসটাকে পালন করেছেন রোজা রাখার মাধ্যমে সিযাম পালনের মাধ্যমে আর যারা এই পালন করতেছে তারা আনন্দ উল্লাস মিছিলাম করছেন সিয়াম পালন করতে বলছেন কথাটাই বলছিলাম যে তারা বলছে ঈদ এ নবী ঈদের দিন তো খাওয়া এবং পান করা আনন্দ করা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 একটা রোজা তাহলে আমরা এখানে যেরকম পেলাম আয়ামে বীজের রোজা আয়াম ইসনাইন এবং আপনার তেরো চোদ্দ পনেরো ঠিক সোমবার বৃহস্পতিবার এছাড়াও কিন্তু আল্লাহর নবী আলহিসাল্লাম মহরম মাসের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 রোজা রাখতেন বাহিলিয়াতের মানুষ রোজা রাখতেন যখন মদিনায় তিনি হিজরত করে গেলেন দেখলেন যে ওখানে গিয়ে ইহুদিনা রোজা রাখে জিজ্ঞেস করেন তোমরা এই দিন রোজা রাখে কোন তারা বললো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বলে কি হয়েছিল কেন গুরুত্বপূর্ণ বলে এই দিনে আল্লাহরুল্লাহ আরামিন মুসা কালিমুল্লাহিসাতাম এবং তার জাতি বন নাজাত দিয়েছিলেন আর তার সদল বলে তারা পানিতে তাদেরকে ডুবিয়েছিলেন রোজা রেখেছিলেন বন রেখেছিলেন এবং আমরাও সেই দিনটা আল্লাহ রাসুসাল্লাহ সাল্লাম বললেন যে আমরা তো মুসার এই সুন্দরটাকে পুনর্জীবিত করা বা এর আমল করার ব্যাপার আমরা বেশি হকদার কোন বর্ণ আছে যে আমি এবং কোনও একটা সাহাবা ইকরাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিন্তু তার পরবর্তীতে তিনি দুনিয়া থেকে বিদায় নেন কিন্তু সাহাবা ইকরাম যে আল্লাহ এর পরে দশের আগে নয়ও রাখতেন এই যে শূন্যত হল নয় এবং দশ বলেছিলেন যে আমি এবং মুসা সালাম নাজাত দিবস পালন করলেন সিয়ামের মাধ্যমে এখন আমাদের আমরা অনেক সময় দেখি যে কোন চেয়ারম্যান পাস করেছে কোন তারা কি করে অবৈধ কাজ দিয়ে তাদের উল্লাস বিষয় করেছিলাম ইসলাম পূর্ণ হওয়ার পরে এবং রাসুল আসলামের এনতেকাল এর পরে মহরমের ঘটনা মহরমের না আমরা বলবো যেটা কারবালার ঘটনা যেটা কারবালাম হুসাইনের শাহাদ মৃত্যুর প্রায় ৫০ বছর পরে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 चारकाल नीस टी रमजान Welcome O oh Ramadan. Ramzan holo rohomoter mash, Sahri, Iftar, Tarawih, Lailatul <laughs> Qadar, Eid al-Fitr, erokom aro onek kaj je gulo Nabi Muhammad sallallahu alaihi wasallam korechen ei pobitro Ramzan mashe. Ami thakbo apnader sathe ei Ramzan mashe prottekta din. Ramzan hok aro pholproshu, aro beshi puraskar moy. Amar sathe thakun ei pobitro Ramzan বিশেষ অনুষ্ঠান সম্মানিত পিস টিভির সারা বিশ্বের দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতির পরে আমরা আবার এই নফল শ্রম বা নফল আলোচনা ফিরে আসছি জানতে চেয়েছিলাম আমাদের সে ইউসুফ আব্দুল মজিদের কাছে আল্লাহ বলেছেন আসলে আল্লাহ আমাদের জন্য এবাদা মৃত্যু পর্যন্ত এ জীবন মমিনের জীবন এবাহতের জীবন কারণ রসুল সাল্লাহাদ এবং তেলা এর ভিতরেই যার মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন যে একজন মানুষ সে যেন করে ক্লান্ত না হয়ে যায় সেজন্য মনে করে যে আমার আর এ করার প্রয়োজন নেই রমজানুল মাসের ত্রিশটি রোজা রাখার পরে রসুলের কারি বিশাল আবার উদ্বুদ্ধ করেছেন তুমি যদি সওয়াল মাসে আরও ছটি রোজা পালন করতে পারো তাহলে তুমি যেন সারা বছরের রোজা পালন করলে সেরকম রমজানাল মুবারকে যদি নূন্যতম স্বভাব কেউ অর্জন করে তাহলে তিরিশ রোজায় তিনশোটি রোজার স্বভাব হয়ে যায় আর ছয়টি রোজা যদি আরও অতিরিক্ত সংযুক্ত হয় তাহলে আরও ছয় দশ হয়ে পুরো বছরের রোজা রাখার মতো একটা অর্জন করা যেতে পারে আলোকে তারা রোজা রেখে থাকেন তবে সেই রোজাগুলো গুলো একত্রিত রাখবেন নাকি বিক্ষিপ্ত করে রাখা যায় ব্যাপারে অনেকেই প্রশ্ন করেন সওয়াল সওয়াল মাস পুরোটাই জন্য নির্ধারণ করা হয়েছে যারা এই ফজিলার জন্য সওয়াল মাসে রোজা রাখবেন তারা পুরো সওয়াল মাসে একসঙ্গে অথবা বিক্ষিপ্ত এই যে হাদিসের আমরা দেখলাম রমজান পালন করলো তারপরে ছয়টা মানে ফরজ যারা আছে তার নফল হবে যার ফরজ তার নফল নেই আগে থাকে রোজা আছে যেটি আল্লাহ রাসুল সাল্লাম যেটি সে এসেছে আল্লাহ রসুল্লাহ বলছেন বলছেন একটি দিবসের রোজা সেটি আরাফার দিবসের রোজা যদি কেউ রাখে আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ রাবুল্লাহ আলমিনী একটি দিবসের বিনিময়ে অতীতের এক বছরের গোনাগুলি এবং ভবিষ্যতের অগ্রিম এক বছরের বাকি তাদের জন্য জি সকল সকলের জন্যই নিষিদ্ধ দিবসের রোজা রাখা সেটাও আমাদের আল্লাহ আশুরার সেটা যদি এক বছরের যদি রোজা কেউ করে তাহলে এক বছর হবে তার জন্য জিলহাজ মাসের যে দশ দিন এটা আল্লাহ কাছে সবচেয়ে উত্তম দিন রাতের মধ্যে যেমন শেষ দশ দিন উত্তম দিনের মধ্যে কিন্তু সবচেয়ে উত্তম হলো আরাফতের দিন এবং এর সঙ্গে উত্তম হচ্ছে দিন এই দশ দিনে যদি রোজা রাখতে চান তাহলে সে রোজা রাখতে পারবেন থেকে পর্যন্ত বা বেশি দিনগুলি বা এখানে যেটা সোমবার বৃহস্পতিবার হবে এই জন্য আমরা বলবো যে হজের সঙ্গে যারা হজ যাবেন তারা তো ইবাদত করবেন আল্লাহ রব আহমে আমাদের জন্য একটা ব্যবস্থা করে তারা আরাফার দিন। পালন পুরাপুরি ভাবে একটু যদি আমি বলি হয়তো সকল বিশেষ করে দর্শকদের জন্য সহজে প্রথম রমাজান মাসের রোজা আমরা ফরজ হিসেবে পালন করবো এরপর হলো সাওয়াল মাসওয়াল মাসে হলো রমজান রাখার পরে ছয়টি রোজা রাখা প্রথম নয় দিন রাসুল সাল্লাম নিজেও রোজা রাখতেন যেটি আবুদাউদ্ প্রমাণিত যার পক্ষে যতদিন সম্ভব হবে প্রথম নয় দিন আমরা রোজা রাখতে পারি এটা একটি সিয়াম নফল রোজা বিশেষ করে এই প্রথম ইস্যুর মধ্যে হলো আরাফার দিবসটি যারা হজে যাবেন না তাদের জন্য সুযোগ রয়েছে জুল হাজ জুলহাজা এরপরে আসতেছি আবার আমরা মোহারম মহারম মাসে যেটি আশুরায় মহার্ম নয় তারিখ এবং দশ তারিখে রোজা রাখার নিয়ম মহারমের পরে আবার সফর সফর মাসে এই ধরনের কোনো নির্দিষ্ট রোজা নেই তারপর রবিওয়ালা ওয়াল সেটাতেও নেই তারপর রবিওয়াল সাহানি সেটাতেও নেই তারপর জমা উলা সেটাতেও নেই তারপর জমা সানিয়া সেটাতেও নেই তারপর রজাব রাজব মাসে আমাদের সমাজে কেউ কেউ দেখা যায় যে সবে রাজের রোজা হিসেবে পালন করিস মূলত শরীয় সম্মত নির্দিষ্ট করে রাজব মাসে কোন সিয়াম নেই তারপর হলো শাহবান শাহাবান মাসটি আল্লাহ রসুল সাল্লাম খুবই গুরুত্ব দিতেন সিয়াম পালনের ক্ষেত্রে বরং আয়সাল আল্লাহ আনহা বলছেন যেটি সহি বুখারি এবং মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রসুল সালসাল্লাম পরিপূর্ণ রোজা রাখতেন একটি মাসে সেটি হলো রমজান মাস গোটা মাসে রোজা রাখতেন রমজান মাসের পরে যে মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সেই মাসটি হল তাহলে আল্লাহ রসুল সালাম রেখেছেন সেই হিসাবে রাখব তবে শেষের দিকে যেটিকে সাকবাহ বা রমজানের পূর্বেই একদিন দুই দিন রোজা রাখা আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করেছেন যদি কেউ নিয়মিত রেখে থাকে তার জন্য শুধু অনুমতি রয়েছে আর এছাড়া প্রতি যেটি তিনটি সালা উম কুল্লি সাহার কানা কাার প্রতি মাসে তিনটি রোজা রাখলে এক বছরের রোজা রাখার সমান সব পাওয়া যায় সেই তিনটি উত্তম হলো তেরো চোদ্দ পনেরো উত্তম যদি সম্ভব হয় আর না হলে আয়সার্লা আনহা বলছেন না বিশ্বাসের প্রথমের দিকে রোজা রাখতে পারি এভাবে আমরা হয়তো এই শিয়াম ততাও অনফল রোজা যেগুলি শরীয়তসম্মত হাদিসে প্রমাণিত সেগুলি রেখে আমরা রমজান মাসে যেমন আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাধনার মাধ্যমে নৈকট্য অর্জন করে থাকি তার জন্য পথগুলা আছে তবে কোন নির্দিষ্টের উদ্দেশ্যে বিষয় কে তো শেখের যদি কোনো সম্পর্ক কিছু আলোচনা বিস্তারিত একসঙ্গে নবীও ছিলেন আবার বাদশাহ ছিলেন কিন্তু তার জীবন এবার পরিপূর্ণ ছিল তার একটা চমৎকার ব্যবস্থা ছিল যে তিনি কেন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 হে যুবকের দল তোমরা যারা আর যারা বিয়ে করার ক্ষমতা রাখো বিয়ে করার ক্ষমতা বলতে শারীরিক ক্ষমতা এবং অর্থনৈতিক আমরা এতক্ষণ আমাদের ওলামাদের কাছে নফল প্রসঙ্গে আলোচনা শুনলাম আপনারা খুব সংক্ষেপ একটা কিনুট পেয়ে গেছেন যার উপর আপনি আমল করতে পারেন কখন কোন সাওম পালন করলে সেখানে পনেরো তারিখ বা চোদ্দ তারিখ নির্ধারিত করে নয় আর দিন নির্ধারিত না করে আপনার যে কোন দিন রাখতে পারেন খালি নিষিদ্ধ দিন ছাড়া সাপ্তাহিক সোমবার সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সোম কে আপনারা বোঝা মনে করবেন না আর যাদের বিয়ে করার সময় সক্ষম নন যুবক আছেন আল্লাহ নবী তাদেরকে চিকিৎসা দিয়েছেন ভালো মনের জন্য সোম মানুষের ক্ষতি করে না বরঞ্চ মানুষের উপকারী করে মানুষের স্বাস্থ্যের উপকার মনের উপকার আজকাল তো ডায়েট কন্ট্রোল করে মানুষ কিন্তু সোম রাখে না আল্লাহাক আমাদের সকলকে ফরজ সাথে সাথে নফল সাউম পালন করার মতো ফিক দান করুন আজকের এই নফল শ্যামের আলোচনার পরে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি করা পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে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 আপনার জাকাতো দানের অর্থ পাঠাতে পারেন শূন্য এক এক তিন দুই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 মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর সর্বশ্রেষ্ঠ বাণী শিল্কের বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে